ষষ্ঠ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ বেলঘরের ভক্তকে শিক্ষা ব্যাকুল হয়ে আর্জি করো ঠিক ভক্তের লক্ষণ বেলঘরের ভক্ত আপনি আমাদের কৃপা করুন শ্রীরামকৃষ্ণ সকলের ভিতরই তিনি রয়েছেন তবে গ্যাস কোম্পানিকে আর্জি কর তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয় এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয় সন্তানের উপর মায়ের টান সত্যি স্ত্রীর স্বামীর উপর টান আর বিষয়ীর বিষয়ের উপর টান ঠিক ভক্তের লক্ষণ আছে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শুনে কিন্তু কেউটে নয় আরেকটি লক্ষণ ঠিক ভক্তের ধারণা শক্তি হয় শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি ওঠে যেমন ফটোগ্রাফ ভক্তিরূপ কালি আরেকটি লক্ষণ ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয় কামজয়ী হয় গোপীদের কাম হতো না তা তোমরা সংসারে আছো তা হলেই বা এতে সাধনের আরো সুবিধা যেমন কেল্লা থেকে যুদ্ধ করা যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জব করতে পারবে তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয় তবে সাধন বাজনের সুবিধা হয় যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাঁকে ডাকবে নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল যুবতী নারীর কোল বোলহরি বোল ঠিক ঠিক ত্যাগির কথা আলাদা মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না জাতকের কাছে সব জল ধুর কোনো জল খাবে না কেবল স্বাতি নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে ঠিক-ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না কেবল ঈশ্বরের আনন্দ মৌমাছি কেবল ফুলে বসে ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি গৃহীভক্ত যেন এইসব মাছি সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ সব লোক বাগান দেখেই সন্তুষ্ট বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন জগতে সৌন্দর্যই দেখে কর্তাকে খোঁজে না গায়ককে দেখাইয়া ইনি সরচক্রের গান গাইলেন সেসব যোগের কথা হঠযোগ আর রাজযোগ হঠযোগী শরীরের কতকগুলো কসরৎ করে উদ্দেশ্য সিদ্ধাই দীর্ঘ আয়ু হবে অষ্টসিদ্ধি হবে এই সব উদ্দেশ্য রাজযোগের উদ্দেশ্য ভক্তি প্রেম জ্ঞান বৈরাগ্য রাজযোগই ভালো বেদান্তে সপ্তভূমি আর শাস্ত্রে ষড়চক্র অনেক মেলে বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর এই তিন ভূমিতে লিঙ্গ নাভিতে মনের বাস মন যখন চতুর্থ ভূমিতে ওঠে অর্থাৎ অনাহত পদ্মে জীবাত্মাকে যখন শিখার্নায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয় সাধক বলে একই একই পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয় এখানে বিশুদ্ধ চক্র ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র এক সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না মাঝে কাঁচ ব্যবধান আছে বলে জনকরাজা ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন তিনি কখনো পঞ্চম ভূমি কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন ষড়চক্রভেদের পর সপ্তম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয় জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় সমাধি হয় দেহবুদ্ধি চলে যায় শূন্য হয় নানা জ্ঞান চলে যায় বিচার বন্ধ হয়ে যায় ত্রৈলঙ্গ স্বামী বলেছিল বিচারে অনেক বোধ হচ্ছে নানা বোধ হচ্ছে সমাধির পর শেষে একুশ দিনে মৃত্যু হয় কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে সে হয়ে যায় বালকবধ উন্মাদবধ জড়োবধ পিসাজবধ আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী তিনিই কর্তা আর সকলেই অকর্তা শিখরা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধ তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম এক টাকা ছয় আনা রামের ইচ্ছাতেই ডাকাতি হলো রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল সন্ধ্যা প্রায় ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই ভক্ত সঙ্গে অবিশ্রান্ত কথা হইতেছে এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাঁহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুরবাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন